الحمد لله الوحيد الأحد الحمد لله الفرد السمس الحمد لله الذي لم يتقص صاحبة ولا ولد ولم يكن له كفوا أحد بطت الأرض على ما الجمس رفع السماء بغير عمد قسم الرزق فلا ينسى من خلقه أحد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 أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل منكم من ذكر أو هنسى وهو مؤمن فلنحي أنه حياة طيبة وقال جل جلاله إن الذين آمنوا وعملوا الصالحات أولئك خير البرية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 وأنتم تجاهدون في سبيل الله وتأمرون بالمعروف وتنهون من منكر فلما ظهر فيكم حب الدنيا وأنتم لا تجاهدون في سبيل الله ولم تأمروا بالمعروف ولم تنهوا من منكر حينئذ القائلين بالكتاب والسنة كالسابكين الأولين من المحاجرين والأنصار أو كما قال عليه السلاة والسلام وقال شفيع البشر صلى الله عليه وسلم ألا إن لربكم في أيام دهركم لنفحات ألا فتعرضوا له أو كما قال عليه السلاة والسلام مري بحيو مري دوستو مري عزيزو দুনিয়া একদিন খালি ছিল আবার দুনিয়া একদিন খালি হবে একদিন কেউ ছিল না আবার একদিন শূন্য ছিল আবার একদিন আসবে দুনিয়া শূন্য হবে এই জন্য আছে একদিন আল্লাহুল মহকে জিজ্ঞাসা করবে মামবাকি আলা ওয়াশিল আর জমিনের বুকে কে আছে কাউকে বাকি রাখি না সবাই কে নিয়ে আসি শুধু আসমানওয়ালা বাকি আছে আর আপনি চিরঞ্জীব হুকুম হবে এবার আসমানে ঝাড়ু লাগাও প্রথম আসমান ঝাড়ু লাগবে দ্বিতীয় লাগবে তৃতীয় লাগবে চতুর্থ লাগবে পঞ্চম লাগবে ষষ্ঠ লাগবে সপ্তম লাগবে আর সপ্তম লাগবে তারপরে আবার আল্লাহ জিজ্ঞাসা করবে মামবাকি আলা ওয়াছিলামাওয়া জমিনে কে বাকি আসমানে কে বাকি মালাকুল জবাব মা বাকি আলা ওয়াছিল আরবি ওয়ালা আল আর আপনার চিরঞ্জীব আবার হুকুম আসবে এবার আরো সে ঝাড়ু লাগাও যখন আর সের জিচে ঝাড়ু কেরায় দিবে তারপরে জিজ্ঞাসা করবে এইবার কে বাকি وملك الموت جواب بي, بى اتنى عشر وانت الحي الذي لا تموت شوف جگر تقنیار سي ایکن شدو باروجون باقية سرقنی چیرون جی خاللاج جدش کر بیو باروجون کی کی بولو نحنو اربع عمراء چارجون جبریل، میکایل، اسرافیل، امی ملك الموت وثامنه من আল্লাহর হুকুম আসবে এবার তিনজন কে নিয়ে আসোল নিকাইল ইসরাফিল তিনজনকে নিয়ে আসো তিনজনকেও নিয়ে যাবে এইবার আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার বলো কে বা কি তোমাল নয় জন বাকি আর আপনি বহনকারী আটজন এই নয়জন জন বাকিয়াতে কৃষ্টির ভিতরে আর আপনি তো চিরঞ্জীব আল্লাহ বলবে আটজন তো নিয়ে আসো যাদের কাদের আল্লাহর আড়স যে সমুদ্রের ভিতরে দণ্ডায়মান ওই আট ফেরেস্টা সৃষ্টি লগ্ন থেকে ওই মৃত্যু আসা পর্যন্ত যে সমুদ্রের ভিতরে দণ্ডায়মান, হু কামা তার গভীরতা আসমান জমিনের দূরত্ব যতটুকু এতটুকু মা ওয়ালামি ই রোকাতি হিননা সমুদ্রের পানি তাদের হাটু পর্যন্ত পচে নেয় একে কান্দা সাতশো বৎসরের রাস্তা সাতশো বৎসরের রাস্তা আর তাদের কাঁধে দুইজনের দূরত্ব হাজার বৎসরের রাস্তা বা আলপাতানা এদের কাদে আল্লাহর আড়স তাদেরকে নেওয়া যাওয়া হবে আল্লাহর আড়স হুকুমের উপরে থাকবে আল্লাহ মোহতাজ না যে আরো ফেরেস্তাই বহন করে রাখবে হায় দোস্ত না আল্লাহকে আর জানলাম না কি আল্লাহ আমাদেরকে পাঠাইল হায় যদি আজকে জানতাম যে কে আর কি জন্য পাঠাইলাম ছোট একটা হাবিস আছে ফেরেস্তাদের ফেরা বলে নামাজি যদি জানতো যে কার সামনে দাঁড়ানো লৌয আলামুল মুসাল্লি মুসল্লি যদি জানতো যে কার সামনে দণ্ডায়মান আর কার সাথে কথা কাকে আহ্বান করতেছে থেকে সরতে চাইতো না তদ্রুপ যদি চিনতো আল্লাহকে আর জানতাম যদি আল্লাহকে আর যদি বুঝতাম আল্লাহ আমাদেরকে কেন পাঠাইতে দুনিয়ার মানুষ আজকে যে নেশার ভিতরে আছে ওই নেশায় কাউকে পাওয়া যায় চাকরি আলা চাকরির নিশায় ব্যবসায়ী ব্যবসার নেশায় আধিপত্য আলা আধিপত্যের নিশায় ক্ষমতা আলা ক্ষমতার নিশায় শক্তি আলা শক্তির নিশায় জনবল আলা জনবলের নিশায় और जगा जमीन वाला तर सम्पत्तर सौंदर जार भल्लाशारित जर कारण्ला क्यों दुनिया केन्तो अल्लाह कैन पाठते আর এই পাঠানের পেছনে মাকসাদ কি তাইলে দুনিয়ার কোন মানুষকে পাওয়া যেত না সবাই তো দৌড় দিত সবাই দৌড় তো আল্লাহর দিকেই যেমন ক্ষমতা বুঝে আসতে ক্ষমতার কথা তো দৌড় ক্ষমতার দিকে হইতেছে দোকানওয়ালার বুঝে আসতে দোকান দৌড় আধিপত্য দিকে হইতেছে ক্ষমতাওয়ালার বুঝে আসছে ক্ষমতা তো ক্ষমতার দিকে দৌড় হইতেছে শক্তিওয়ালার বুঝে আসছে শক্তি তো শক্তির দিকে দৌড় হইতেছে জনবল আসছে জনবলের ফায়দার উপকারীটা তো সে জনমনের দিকে দৌড়াইতেছে জমিনওয়ালার বুঝে আসতে জমিনের মহত্ব বিদায় পরিধি বাড়ানোর পিছনে তার দৌড় চলতেছে যদি আজকে মুসলমান চিনতো আল্লাহ কে তো ওই আয়াত প্রতিফলিত হইতো প্রত্যেক ব্যক্তির দৌড় হইতো ওই আয়াত অনুযায়ী দৌড় লাগাও তো আল্লাহর দিকে লাগাও আর কোন দিকে না আকাশ কে খুটি ছাড়া দাড়া করাইতে ওইখানে কোনদা লাগায় নাই কান্দের উপরে রাখে নাই আকাশের দীর্ঘ আর প্রস্ত কতটুকু কেউ আকাশের লম্বার পাশ কতটুক আজ পর্যন্ত বলতে পারে নাই আর কেমন পর্যন্ত নাও তার লম্বার পাশ জানে না পলা মালাকুন্ কোন নিকটতম ফেরিস্ত জানে না পলা নবী মুরসাল কোন নবীও জানে না কতটুকু লম্বা কতটুক পাশ হায় এতটুকু জানে প্রথমটা দ্বিতীয়টার সামনে আপনাদের এই সামনের মাঠের ভিতরে ফুটবলকে রেখা দিলে মাঠের তুলনায় ফুটবলটা যতটুকু ছোট প্রথমটা দ্বিতীয়টার সামনে এতটুকু ছোট এরকম প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে এরকমই ছোট ওই আল্লাহ খুটি ছাড়া দাঁড়া করে আরস কেউ ওই দিন ফেরেস্তা ব্যতীতই রাখবে তারপরে জিজ্ঞাসা করবে মালাকুল মৌত মাম বাকিয়া এইবার বলো বাকি তো চিৎকার দিয়া বলবে আনা আনা আনা আমি ওয়ান্তাল ও আন্তাল হাই আমি আছি আর আপনি আল্লাহ বলবে ফাতামুত আন্ত এইবার তোমার পালা তুমি বরো না মৃত্যুর ঢালবেন তোর চিত দিবে আর কসম খাবে বিশ্বা চালিক ও আল্লাহ তোর ইস তার জলালের কসম, তোর ঈশ্বর তার কুদরতের কথম তোর ঈস্বর তোর উলুসিয়তের তোর ইসলানিয়তের পথম লিম তু সক্রত আল মৌ মা কবস তু আরওয়ালি আমি যদি মৃত্যুর তো কোন মুভেন্টের রূপ কখনো আমি নিয়ে আসতাম না মেরে ভাই মেরে একদিন খালি ছিল একদিন আবার খালি হবে দুনিয়াতে পাঠাইছেন এক মকসদকে সামনে দিয়া পাঠাইছেন এই জন্যই কোরআনে বলছে আগে সৃষ্টি করতেন আমাদেরকে সমস্ত সৃষ্টির পরে সৃষ্টি করতেন তারপরও সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট আপনার আর আমার মাথায় রাখতে চাই রং কালা হোক চাই রং হোক চাই বাসা যে হোক না কেনাগত শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় পড়াইতেন সব সৃষ্টিকে আগে সৃষ্টি করতেন তারপরে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। সবজ পরে আমরা আসছি সত্য ও শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় ফলা কাজ করি আগাম শ্রেষ্ঠত্ব আমি তোমাদেরকেই দিচ্ছি ফেরেসটা কেউ দেই নাই কোন দিন কেউ দেই নাই কোন সৃষ্টি কি আমি ফেরেস শ্রেষ্ঠত্ব দেই নাই চাই তার বিশালত্ব যত বড়ই হোক না কেন আর মানুষ যত ছোটই হোক না কেন কাউকে কারো কে আল্লাহ মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দেন নাই জিবরি তো বড় তো বড়ই ঠিক না তু জানা আমার শয় শত জানা লু জানা হাইজি লাশিক ফল মগরিফ দুই ডালা প্রসারিত করলে ढेटा जाए आल्ला श्रेष्ठ मुकुट पड़ा नुनिया दुनिया के अल्लाह पठाईद के दिया एक मेरे दोस्त मानुषे कद्र कीमत मानुषर मूल्य अल्लाहर का मानस रचित रीतिनी মানব রচিত রীতিনীতির ভিতরে মানুষের মূল্য আল্লাহর কাছে নাই যদিও মানুষ মানব রচিত রীতিনীতির ভিত্তিতেই মানুষকে মূল্যায়ন করে আর নিজের ইজ্জত আর মূল্যায়নও মানুষ রচিত রীতিনীতির ভিতরেই তালাশ করে মানুষ রচিত রীতিনীতি যার কাছে ক্ষমতা আছে সবাই মনে করে ইজ্জত সালামের যুগ্ম সে আজকে মানব রচিত যে রীতি নীতির ভিত্তিতে মানুষকে মূল্যায়ন চলতেছে আমরা একে অপরকে মূল্যায়ন করতেছি নিজের মূল্য আর ইজতের ভিতরে তালাশ করতেছি এই জন্য মেরে দোস্ত মানব রচিত কোন রীতিনীতির ভিতরে মানুষের না মূল্যায়ন আছে না আল্লাহর কাছে কোনো কদর কীমত আছে আল্লাহ তো ইজ্জত কে ভাগ করা তিন ভাত করছে চতুর্থ কোন ইজ্জতের ভাগ নাই চুর্থ কোন ইজ্জতের কি নাই ভাগ নাই ইজ্জত কে আল্লাহ তিন বাক করছে চতুর্থ কোনো ভাগ ইজ্জতের নাই আল্লাহ ইজ্জত কে তিন বাক করছে ইন্না ই শোনো শোনো শোনো আজকে আধিপত্যওয়ালা তুমি আধিপত্যের ভিতরে ইজ্জত মাল মালওয়ালা তুমি মালের ভিতরে ইজ্জত দেখতেছ দোকানদার তুমি দোকানের ভিতরে ইজ্জত দেখতেছ থাপ্পিওয়ালা তুমি ঠাপ্পির ভিতরে ইজ্জত দেখতেছ সাতটি টাকার বালিয়া টাকার বান্ডেল আর মেরে দোস্ত জমিদার জমিদারির ভিতরে ইজ্জত দেখতেছে আল্লাহ বলতেছে শোনো শোনো শোনো আমি কারো যুদ্ধ ইজ্জত কে মন্টন করি আমি ইজ্জত কে করছি কোন ভাবে ওইটা শোনো আমি ইজত বন্টন করছি তিন ভাবে তিন ভাগে ইন্নআল ইসিল্লা ইজ্জত আল্লাহর জন্য আর ইত্ত রসুলের জন্য ইস্তা ইন্নআল ইস আলিল্লাহি অলি রসুল মু আমি তো ইজ্জত তিন ভাগে বাস করছি আল্লাহ আল্লাহ নবী আর মুমিনের জন্য আর কোন জায়গায় ইস্তোস নাই জন্য আলী রবি পিছনে চলবে আকল একদিন তাকে গুমরা করে ছেড়া দিবে মানিয়ে টামা আলা আল কল্লা যে তার মানের পিছনে দৌড়াবে মাল একদিন তাকে নিঃসয় করা ছেড়া দিবে দৌড়াবে দৌড়াবে আর শক্তির পিছনে দৌড়াবে আর জনসংখ্যার জনগোষ্ঠীর পিছনে দৌড়াবে তাকে একদিন আল্লাহ ব্যাজেরা ছেড়া দিবে আর জাল্লার দিকে দৌড় লাগাবে এটাই কোরআন দৌড় লাগাবে না কোনোদিন হবে না দিন মাল তার হাত হবে আর না আর না আর না কোনোদিন ব্যস তার ছোয়াই লাগবে বরং ইজ্জতের উচ্চ শিকরে উঠা দুনিয়ার থেকে বিদায় নেবে এজন্যই বেরে দোষ আমাদের কদর কিমত আল্লাহ দুনিয়ার চিরাচরিত রচিত চিরাচরিত রীতিনীতির ভিতরে রাখেন নাই মানব রচিত রীতিনীতির ভিতরে না মানুষের কিছু কদ্র কিমত আল্লাহ আসবাবের ভিতরে রাখেন নাই না কোনো আসবাবের ভিতরে রাখছেন না কোনো মখলুকের কাছে রাখছেন মানুষের কদল কিমত আল্লাহ আল্লাহ মানুষের কদর কি মত নেবে দোস্ত দেখা যায় এই জন্যই কিতাবে পাওয়া যায় বলে যেই জিনিসের বিনিময়ে মূল্যায়ন করেন ওই জিনিস যখন মানুষের ভিতরে কমে তো মানুষের ভিতরে নিশা জাগে নিশা তখন নিজের মূল্য বস্তুর ভিতরে রেখে নিজের মূল্য বস্তুর পিছনে দৌড়ানের ভিতরে রেখে নিজের ইদ্ধারও মখলুকের ভিতরে দেখে অপরকে মূল্যায়ন বস্তুর ভিত্তিতে করে আজকে সবাই এই রোগে আক্রান্ত যখন যেই জিনিসের বিনিময় আল্লাহ মানুষকে মূল্যায়ন করেন বিদায় মেরে ব্যস্ত সাহাবাই গেলাম বুঝছিলেন যে কোন জিনিসের বিনিময়ে আল্লাহ মূল্যায়ন করে তালাশ করো এই জিনিস দৌড়াও এর পিছনে লাগো এর পিছনে লাগো এরকম লাগা লাগো যাতে ওই জিনিস পরিচিত হয়ে যায় তারপরে দেখো আল্লাহ আমাদেরকে টিকি দেয় যখন ওনারা লাগতেন আর ওই জিনিসকে অর্জন করতেন তো আল্লাহ ইজত দেওয়ার মতনই দুনিয়া কোনদিন ওই ইজতের মোকাবেলা করতে পারবে না পারবে বলতেছেন কন্না আজাল্লা কৌমিন ইসলাম আল্লাহ আমরা বড় নিকৃষ্ট জাতি ছিলাম আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করতেন মহম্মান অন্য জিনিসের ভিতরে যখনই ঈশ্বর তালাশ তো আল্লাহ আমাদেরকে দুনিয়ায় সবচেয়ে বেশি ব্যয় করার চেহারা দিবে সেজন্যই বাইতুল যখন স্বাধীন হইতে ওনারা শর্ত লাগাইছে চিঠি লাগছেন উনি রওনা হয়ে গেছেন যে হ্যাঁ হ্যাঁ চাবি আমি দিব চলছেন চলছেন ওই চলতে চলতে চলতে চলতে সামের সীমান্তে যেদিন পরছেন ওই দিনে প্রচন্ড বৃষ্টি ছিল সকালবেলা ছিলাম তারা যুক্ত ছিল কাদা আর কাদা আমিরুল মকমিন জুতাকে খিলা ভূগোল তোলে নিতেন টাইন হাতে রশিকে ধরতেন বাম হাতে উচা করতেন আবু রবি সেনাপতি সেনাপতি আসছে স্বাগত জানানোর জন্য সেনাপতি আসছে স্বাগত জানানোর জন্য সীমান্তে আর ভূগল একটা পুটলাও নিয়ে আসছেন যখন সীমান্তে করছে স্বাগত জানাই আহলান তাহলে আমিরুল মোমিন উঠকে টানতেছে জুতা ভূগলের নিচে এক হাতে কাপড় উঁচা আর পুরা কাপড়ে তার টালি দেওয়া ছিলাম তার ভিতরে তালি লাগানো আবু ওয়াদা রবিআ হাসিপক্য তারা বিভিন্ন এলাকায় বাস করতে ভালোবাসে বিদায় বিশেষ জায়গা তাদের জন্য নির্ধারিত হয় যেমন আজকে দুনিয়ার পারিসে কেউ প্যারিসে বাস করতে ভালোবাসে কেউ নিউ বাস করতে ভালোবাসে কেউ লন্ডনে বাস করতে ভালোবাসে কেউ অস্ট্রেলিয়ার সিডনিতে বাস করতে ভালোবাসে বলেছেন আমিরুল সুরাফা উসাম আমার পিছনেই সামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আপনাকে স্বাগত জানাইতে আসতেছেন দেখলেস কি বুঝাইতে চাইতেছ সম্ভ্রান্ত লোকেরা আসবে এই অবস্থা আমাকে পছন্দ করবে না তুমি বুঝাইতে কি চাও বলো সম্ভ্রান্ত লোকের একটা কাপড় আমি নিয়ে আসবি আপনার জন্য খুলেন আপনার কাপড় পরেন এই সম্ভ্রান্ত ব্যক্তিদের কাপড় করে সিংহ তো সিংহ ছিল এক দর্জন আবাউদিন আবুদা একদিনে পরিবর্তন হয়ে গেল ইসলামী মকালনাথ ইসলামের বদন দিতেন মানুষ কি বলে আমার মেরে ভাই মেরে ভাই অত যদি মুসলমান জানতো যে আমাদের ইস্তস কোন জিনিসের ভিতরে আল্লাহ রাখতেন আর সব কিছুর থেকে যদি হইটা ওই জিনিসের দিকে দৌড় দিতেন তো ওই আল্লাহ এখনো মৌজুদ্রাম ওই আল্লাহ আমাদেরকে মৌজুদ ওই আল্লাহ এখনো মৌজুদ এজন্য ভিতরে আল্লাহ রসুল নিজে আমাদেরকে শুনাইছেন আর দুনিয়া হালুয়াতুন কিন্তু শুনো শুনো আল্লাহ তোমাদের দিকে তাকায় আছে তোমাদের দৌড় কোন দিকে হইতেছে দৌড় কোন দিকে হইতেছে মেরে দোস্ত জমিন খালি ছিল আবারও খালি হবে সামনে রেখা আমাদেরকে দুনিয়াতে পাঠাইতেন গ্রামের নসিব ইনাদেরকে দিতেন দেওয়ার মতো দিতেন ঠিক না ইস্তর জওয়াহরাল্লাহ ইজ্জত দিছেন ওনাদেরকে ইজ্জত হেরেস্টা পর্যন্ত ইজ্জত করতে তৈয়ার জঙ্গলের প্রাণী পর্যন্ত ইজ্জত করতে বাধ্য মখলুক যত মখলুক আছে সমস্ত মখলুক ওনাদেরকে ইজ্জত করতে বাধ্য যাবে তো যাবে কোথায় ইজ্জত না করা যাবে তো যাবে কোথায় হতেই তো ইজ্জতের জলিল জমিন হাতে দিত না যদি সোত না করতো তাহলে অগ্নিগিরি হাতের ইশারায় কোনোদিন পাহাড়ের ভিতরে টুইটা খেত না যদি সোত না করতো থামত না যদি ইস না করতো তো বাগের কাম করা থাপ্পড় দিয়া এই কথা বলার পরে অলিহাজা খুলিদ সদাস্তা তারিক মুসলিম এই তোর যে মুসলমানের রাস্তাকে অবরোধ করে বসে যদি ইজ্জত না করতো তাইলে বাককে এই কথা বলতে পারত না যে আমি দল হারা হয়ে গেছি আমার দল কোথায় জানি না। তুমি আমাকে রাস্তা দেখাও বাঘ রাস্তা দেখাইতে বাধ্যে ভাই ও মেরে ভাই যদি ইজ্জত না করতো তাইলে দজরা কোনদিন তাজবুকের উপর দিয়া ঘোড়া দৌড়াইতে দিত না দিতা দৌড়াই না দজরার উপর দিয়া যদি ইজত না করতো তাইলে আকাশের মেঘ এক সাহাবীর কথায় তার জমিনে পানি বর্ষিত করা তার যতটুক প্রয়োজন অতটুক বর্ষণ করার পরে পূজা চেলা যাইত না ইজ্জতের নিশানি এটার নামে ইজ্জত এটার নামে ইজ্জত এটা কি বলে ইজত এটাই আল্লাহ পঞ্চম করতেন কথা বলা হয় কেননা নোয়াখালি হল আলেমদের ফিলিস্তিনওয়ালারা ফিলিস্তিন কে বলে দিয়ারুল আমি নবীদের নবীদের দেশ নবীদের দেশ সমস্ত সন্তান আর বৃহত্তর খালি হইল দিয়ারুল ওলামা আলেমের জমিন ওয়ালাদের কাছে ফখর আছে আছে বৃহত্তর নোয়াখালীওয়ালা দের কাছে ফখর আছে ওলামার জমিন ওলামার জমিন ওইখানে বলতেছি মেরে দোস্ত কান খুলা শোনেন সবচেয়ে বড় ফর হলো তিনটা তার উপরে কোন ফরজ নাই না গায়ে কারবার না দোকান পাট না ব্যবসা না বাণিজ্য না স্ত্রী না পুত্র সবচেয়ে বড় ফরচ হলো ইমান শিখা ইমানের সাথে থাকা ইমান নিয়ে মারা ইমান শিখা ইমানের সাথে থাকা আর ইমান নিয়ে মারা এটা হলো সবচেয়ে বড় ফরচ ইমানকে শিখ ইমানের সাথে থাক আর ইমান এই তিনটা হইল সবচেয়ে বড় ফর এর উপরে নাই। ইমান শিখল না তো যত বড়ই নবীর করে জন্ম নিল কোন দাম নাই আরে নবীর পোশাক হইল দাম নাই নবীর পোশাক আল্লাহ মহিলাদেরকে পোশাক বলতে পুরুষের তোমাদের নারীরা তোমাদের পোশাক আর কার পোশাক ইম্রাহানু বা ইমরা আতানু দুই নবীর পোশাক দুই নবীর পোশাক ইমান নাই আল্লাহর কাছে কোন দাম নাই মেরে ভাইও মেরে ভাইও ইনসানের কদ্র কিমত দুনিয়ার বস্তুর ভিত্তিতে না ইনসানের কদ্র কিমত দুনিয়ার আসবাবের ভিত্তিতে না আমাদের কদ্র কিমত আল্লাহর কাছে ওই জিনিসের ভিত্তিতে যেই জিনিসের ভিত্তিতে আল্লাহ আমাদের কদ্র কিমত নির্ধারণ করতেন এই জন্যই সাহাবাই কালাম যখন অর্জন করছেন তো আল্লাহ ইজ্জত দেওয়ার মতো দিতেন উনি গেমিয়া কি দিছে কি দিছে গণাইছে এরকম ইস্ত আল্লাহ যেন ইস্তের ভাণ্ডার ওনাদের উপরে পুরো উল্টায় ঢেলা দিছে তোমরা ইস্তত দ্বিতীয় কি বলে মেরে পুরা দোস্তেরে দোস্তিনকে ওনাদের অধীন করে দিতে কেউ এরকম নাই যে পুরা দিনের উপরে আমল না করতে আমল করার তৌফিক দিয়া দিতেন এরকম তৌফিক ফিট করা দিতেন এক একজন পুরা আমলের উপর থেকে খালি নাই নারী হোক পুরুষ হোক বাচ্চা হোক সবাই পুরা দিনের উপরে উঠতে যার জন্য কিছু জলান জল দিতেছি কবর জাহান নামের গর্ত হোক হয় হোক আমল নামা বাহমাতে আসোক আসে আসুক পোলসে পার হইতে পারি আর না পারি এটা কোন পরাই কিন্তু মেরে দোস্তুন দুনিয়ার উপরে থুতু দিত রাজি না বলেন আমাদের পবিত্র থুতু দুনিয়ার উপরে লাগবে এই দুনিয়ার উপরে থুতু দিত রাজি না এই জন্যই তারা এক চিত্র হার দিয়া বলতেছে সাব আমরা মোহাম্মদ রসুল্লাহ সাহাবি আর রাখছি চতুর্থ চতুর্থ চতুর্থ সবার মুখে দুনিয়ার থেকে ফিরে আখ দুনিয়ার না। কোন দিকে সবার মুখ সবার মুখ আখেরাতের দিকে কে আগে কত বাড়তে পারে কেউ তো আদা মাল কেউ তো পুরা মাল কারো কাছে কিছু নাই তো চোখের পানি দিয়া পুরাণের আয়াত নামায় আনিতেছে আছে না নাই কোরআনে আসে না আল্লাহর বাংলা মন নিয়া যখন চোখের পানি জড়াইতে জড়াইতে যখন বাড়ির দিকে মুখ করা কয়েক কদমেন যে বিল আকাশ থেকে তরপায়া আড়স থেকে তরপায়া কোরআনিয়া জমিনে নাজের ভাই সবার মুখ আখেরাতের মুখী সবার প্রতিযোগিতার দৌড় আখেরাতের জন্য আখেরাতের জন্য দৌড় দিতেন আখেরাতের জন্য দৌড় চার ব্যাপারে رسول রসুল বলেন কিন্ন শৈতান আয়া খাফুমার শেতান কাউকে ভয় پائنا কিন্তু একমাত্র এক ব্যক্তি আছে যে ওমর কি ভয় পায় যার সম্বন্ধে আল্লাহ বলছেন না ওমার ইয়ান্তিক ওমর নিজের জবান দেওয়ার কথা বলে না সে তো আল্লাহর জবান দেওয়ার কথা বলে যার ব্যাপারে বলছেন আল্লাহ জায়গা পায় না ওই ব্যক্তি বলতে এক রাত্রের দৌড়ের আবাদত দিয়ে দাও না বলছে আগে ওই রাত্রটা কোন রাত্র বলছে যে রাত্রে তুমি হুসা সাথে হিজরতের সময় গুহার ভিতরে ছিলে আর আল্লা করতে কেমতের দিন শু করতে চাই এইটা দেওয়া যাবে না দূর চলতেছে সবার আখেরাতের দিকে যখন দৌড় আখেরাতের দিকে শুরু হয়ে গেছে তো আল্লাহ সবার দিলের থেকে মুখলুকের ভয়কে বাহির করা দিতে এখন কেউ মখলুকের ভয় নিয়া ঘরে না কারো দিলে মখলুকের ভয় নাই সবার দিলে পরি ভয় সবার দিলের ভিতরে মখলুকের ভয় দিলে নাই চাই মখলুক যে কেউই হোক না কেন খালেদ রাজিয়া রুমিদের মোকাবেলায় বলতেছে আমি সব জিজ্ঞাসা করতেছে সেনাপতি খালেদ আমা আমাকে আলফা কলহ বিদ্যালয় খালেদ তোমার সামনে ষাট হাজার সবার পায়ে বেড়ি লাগানো কামতুরি রিয়া খালেদ খালেদ কতজন চাও বলে আনা হেদিন আত্মি আস্তি আমি একাই যথেষ্টের মোকাবেলায় কিকুরা যথেষ্ট চিৎকার আমার সাথে আল্লাহ আছে আমি সিন্দা আর সামনে যা আছে সব মুর্দা এই জন্য আমি একা যথেষ্ট কি করা যায় বলছে আমি যা বলবো তা করবে বলে কি করব বলে আমাকে উঠাও আর কিলার ভিতরে নিক্ষেপ করে দাও আমরা এটা কি করে করব, বলে আমি জানি তোমরা করবে না তাই করো সেখান রশি বাঁধছেন দেওয়ালের উপরে সেখান যাকে মারতে রশি বায়া নিজের উপরে উঠছে দেওয়ালের উপরে কিলার ভিতরে ভেড়া দিতে লড়তে লড়তে কিছুক্ষণ পরে দেওয়াল ফটক কিলার ফটক কে খুলে দিয়া বলতে তোমরা বলিবসের মাছ জমা করার জন্য ঢোকো আমি কাম পুরা করে দিয়া মখলুকের কোন ভয় দিলে নাই একমাত্র আল্লাহর ভয় দিলে আল্লাহ ক্রিস্মা দেখা দিতেন কি ক্রিস্মা দেখা দিতেন মখলুকের দিলে তাদের ভয় দিয়া ফেরা দিতেন এখন মখলুক ডরায় তো ডরায় আর সাবে মোহাম্মদ কে ডরায় সে হোক না কেন তাদের সামনে সব সব সব কেননা জানে তাদের দৌড় তো ওই জিনিসের দিকে যেই জিনিসের দিক থেকে আল্লাহ তাদেরকে মূল্যায়ন করতেন ওই জিনিসের পিঠে তারা দৌড় লাগানোর মতো লাগাইতে মখলুক তাদের পায়ের নিচে আসবাব তাদের গোলাম যেমন ব্যবহার করতেছে মখলুক তাদের পায়ের নিচে আসবাব তাদের গোলাম আসবাব তাদের গোলাম তারপরে আল্লাহ কি করছেন আল্লাহ বলে পুরো দৌড় দিতে যে সবকিছু লুটায় আসত বড় দৌড় দিচ্ছ বড় দৌড় শুনো শোনো শোনো তোমাদেরকে আমি এক শরীর বানায় দিতেছি তোমাদেরকে আমি ভাই বানায় দিতেছি পাশ বাহ তোমাদের নাকি এখোয়ানা সবাইকে ভাই বানায় দিতে পারকম মোহাব্বত যেরকম জোর মিল মোহ্বত এরকম জোর মিল মোহাম্মত আল্লাহ তাদের ভিতরে আল্লাহ নিজেই দিচ্ছে তোমাদের দৌড় দেখে আমি এমন খুশি হয়েছি আজকে তোমাদেরকে আমি ভাই বানায় দিছি ভাই ভাই বানায় দিস ভাই কোরআন বলতেছে ভাই বানায় দিস তোমারা আচ্ছা আচ্ছা তারপরে আল্লাহ বলে বড় দৌড় দিছ তোমরা দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে সব কিছু হাত হাত হয়ে গেছে ছাড়া চট গায় আসছে আকাশ থেকে থালাম আসতে বাধ্য হয়েছে তোমাদের প্যাকে পাথর চলে আসছে আমি বড় দেখি দেখি দেখি আজকে তোমাদেরকে আমি দিব এরকম দেওয়া দিব যে সবাইকে ধনী বানেন্লা হাসান হুসাইন কোনদিন জানত যারা জিব্বা চুষা খিদাকে নিবারণ করতে। তিন দিন পর্যন্ত আলী নবী আল্লাহ তালু কিছু কামায় আনতে পারেন না। ফাতে পর্দা উঠা দেখছেন জাহালির হাত খালি আত্ম খালি ফেরা আসছে হাসান হুসাইনের চিৎকার খালির কাল পর্যন্ত চলে যেতেছে তিন দিন পর্যন্ত দুধের শিশু ছোট বাচ্চা কামতেছেন কিন্তু আজকে কিছু নিয়ে আসতে পারেন না কিন্তু আদি রবি আল্লাহন চেহারা মনিক ফাতে আল্লাহনা যখন নিকটে আসছে তো চিৎকার দিয়া বলতেছে আলী ওজাদা সাকারনা আলী পাবো না আল্লাহ আল্লাহ কারীর সাথে আলী আলী আমাদের জন্য শোভনীয় নয় আন্না কুনা আমরা মলিন আর দুঃখিত হওয়া আমাদের জন্য শোভনীয় নয় ওই জন্ওয়ালা ঘর ওই জিন্দগি কিন্তু কি করবে চিৎকার হাসান হুসেনের কি করবে নেওয়া যাওয়া হইছে সৈয়দুল আমি ঘরে হুজুর সাল্লাহ আসলামের ঘরে প্যাটের দিকে কাপড় উঠায় দেখাইছেন আমার প্যাকেও পাথর আমার ঘরেও কিছু নাই কিন্তু কলিটার টুকরা না খায় আসে কি করে সহ্য নিকটে বলছে যখন নিকটে করছে বলতে আসানা জান তুমি আমি চিপ্পা বাহির করে দিতেছি নানা তুমি তুষতে থাকো তোমার খিদা নিবারণ হবে মেরে ভাই মেরে ভাই মেরে ভাই বলে বাস্তব বলে দাঁড়া দাঁড়াইতে ভিতর থেকে গেছে এক লক্ষ দিনারের বস্তা আনছে আর বলতে হাবিয়া লক্ষকে আমি হাবিয়া দিয়া দিলাম যে যাকে দেওয়া হয়েছে সে খুব পুষিতে নিছে স্তাকে খুলতে খুব নাড়া করছে এক লক্ষ দেখার পরে ডাক দিতে কার প্রয়োজন আছে মদিনায় আসো আমার কাছে প্রয়োজন ওয়ালা আসছে खार्ज्ज चाह चाह अल्लाह ध्वनि बनाया दी धोनी सब धनी गे दनी ঠিক না আবু হরাই আজকে নাকের চুনিয়ার সবচেয়ে দামি কাপড় ঠিক না দৌড় দৌড় চলছিল অর্জুনের দিকে যার বৃত্তিকে আল্লাহর কাছে মূল্যায়ন আল্লাহ রাজি হয়ে আর কি দিয়া দিচ্ছেন বলে যাও যাও যাও আমি তোমাদের সাথে হয়ে গেছি যেখানে যাবে আমি তোমাদের সাথে আমার কুয়ো তোমাদের সাথে কুদরত তোমাদের সাথে আমার নুসরত আর মদত তোমাদের সাথে চোখ উঠাবে ওই জমিন তার সমস্ত ব্যক্তি আর সম্পদের সাথে তোমাদের কদমের নিচে করে দেব ওই কদ্র কিমতের বস্তুই হল মেরে ধত যেটা সবচেয়ে বড় ফর সেটাই হলো ইমান ইমান ইমান যাকে বলা হয় ইমান মেহান্ন ইমানই মেহান্ন আর আমলি মেহান্ন এই দুটাই হলো মূল্যায়নের বস্তু প্রত্যেক ব্যক্তিকে মূল্যায়ন করেন ইমানি ইমানই বস্তুর দ্বারা ইমানই মেহেন্নতের দ্বারা ইমানের দ্বারা আর আমলের দ্বারা আর আমলই মেহান্নের দ্বারা ইমানি মেহনত আর ইমান আর আমলি মেহ্ন আর আমি জিনিস ব্যতীত আল্লাহর কাছে কারো কদ্র কীমত নাই আল্লাহর কাছে কারো কোনো মন্দিরাত জন্যই মেরে দোস্ত সাহবাই হুজুর সাল এই কোথায় বুঝেছিলেন যে লাগাও তো লাগাও যদি লাগাইতে চাও তুমরা মাল হায়াতে মখলুক তোমাদের কুলাম হবে আশলাফ তোমাদের পায়ের নিচে হবে আল্লাহ তোমাদের সাথ হবে আল্লাহ তোমাদের লাভ এই জন্য দুই জিনিসের পিছিয়ে লাগাইছেন ইমান আর ইমানই আমল আর আমলি আমলই মেহান্ন কেননা রেস্ত সবচেয়ে বড় ফরজ এইটাই যে ইমানকে শিখা ইমানের উপরে থাকা আর ইমান মরা চাই ও ইমান তার রাই হোক না কেন চাই ও ইমান দারি হোক না কেন নিখুঁত যদি দার হয় তেন মূল্য আছে মূল্য কি মূল্য থেকে দশগুণ বড় আজকে শিক্ষিত কেউ বুঝানো যায় না শহরওয়ালা কেউ বোঝানো যায় না গ্রামওয়ালা কেউ বোঝানো যায় না কোন ব্যক্তিকে কথা বুঝানো দুষ্কর হয়ে যে ইমানেরও আবার কোন মেহান যেটা শক্তি শিখো পড়ুষ আমি মহামান ইমান শিখো যেরকম লোকেরা শিখছে এই জন্য রেবায়তে হাসান হাসান রবি আল্লাহ ইবলে অমর আমরা ইমান শিখছি তারপরে কোরআন কে শিখছি তারপরে কোরআনের পুঙ্খানো পুঙ্খানো আমলের উপরে উঠছি এক উম্মত আসবে তি আখির জমান শেষ জমানায় ইমুন কোরআন ইমান কোরআন শিখবে ইমানের পূর্বে ইউরে হরুফা তারা হরুদগুলাকে সিধা করবে এটার কোনো এইটাই তাদের কপাল এলাকা ছিল উলা এই উম্মতে সবচেয়ে নিকৃষ্টা হেরাই মেরে দোস্ত মেরে দোস্ত এই জন্য আল্লাহ আমাদের কত কিমত এই দুই জিনিসের ভিতরে রাখতেন ইমান ইমানই মেহান্ন ইমান ইমানি মেহেন ইমান্ন ব্যতীত আসে নাই আর ইমান ইমানই মেহান্ন ব্যতীত আসবে না এই জন্য যেই জিনিস ফরত ওই জিনিসের সমস্ত জিনিসই ফরজ ইমান যখন সবচেয়ে বড় ফর তো ইমানের হুসুনের তরিক ও ফরজ ইমান কেমনে হাসিল হবে কেমনে হাসিল হবে ওই রাস্তার তালাসও ফরজ ওলামায় গেলাম বহুত আছে এখানে ডাকাত ফরজ ডাকাতের মাস্রালাস করা ফরজ ফরজ না মাস্রাকাত ফরজ ডাকাতের মাস্রফ তালাশ করা ফরজ সহি মাত্র দেওয়া ফরজ ফর কি ফরত না ইমান সবচেয়ে বড় ফর ইমানের হুসুলের তরিকার জিনিস না দ্বিতীয় আমল আমলও ফর আমলের হুসুরের তরিক ফর ইমান আমল ব্যতীত কারো কোন মূল্য আল্লাহর কাছে নাই যদি থাকতো যদি থাকতেন সিনায় যে এই দিন সকালে দুনিয়া থেকে বিদায় নাই আবু দলের সুবে সাবেকের সময় মাটি দেওয়ার পরে বিকালে যখন বাইকুল্লায় ঢোকেন কাপড়রা যখন চতুর্দিক থেকে ভেঙ্গা পড়ে এতটুকু শক্তি হয় নাই তুমি সকালে দুনিয়ার থেকে বিদায় নিত কফানের কাপড় মুখ থেকে সরাও না কপরকে ফাড়ো না মাথা উপর উঠা দেখো না তোমার বাটি যান ওই চাটার মূল্য হইতো বেলালের এত মূল্য হইত না বেলালের মূল্য কত আমি বলি বেলাল যেখানে কেউ নাই সবাইকে ফাঁকি দিয়া মেড়াতে চলে গেছে কিন্তু বেলাল তার পদিকে শুনে আছে কোথায় যাবেন কোথায় জাননাতে আমাকে ফাঁকি দিয়া গোলামী গোলাম আপনার আর আমাকে ফাঁকি দিয়ে চলে যাবেন সমস্ত গুলামীকে ছেড়া সমস্ত কষ্টকে কে সহ্য করা আপনার গোলামীর নিচে কদম মাথা দিয়া আমাকে ফাঁকি দিয়ে চলে যাবেন জান্নাতে পদোদনী শুনায় দিতে হ্যাঁ জাননাতে পদোদনী শোনায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন বেলা মোদিনা ছেড়া দিতে। কোন সাহাবীর উলসার মৃত্যুর পরে দরখাস্ত করেন নাই বরং আজীব কথা কিতাবে পাইছি কান খুলা শুনেন হজরতামের ক্রামও শুনেন আজীব কথা পাইছি আজীব কথা থেকে সাড়ে তিন ঘন্টার আগে উনার কবরে যাইতে। ওইখানে আঠারো মাস চলার পরে আসছে অনেক দিন পর্যন্ত রুটির ব্যবসা করতেন। আর দিনকে প্রচার করছেন দেখে আসি চলো একটু সৌগতে বসে আসি চলো ওনার সান্নিধ্যে যাই আঠারো মাস চোলা যখন মদিনা আসবেন তবে মদিনা দিয়া যখন ঢুকলেন যার সাথে প্রথম সাক্ষাৎ হইতে সালামের পরে জিজ্ঞাসা করছে হুজুর সল্লাস কেমন আছে সে চোখের পানি জড়ায় বলছে ইসলাম কাছে ব্যতীত কেউ জানে না যে ওই সময় তার দিলের কি অবস্থা হয়েছিল মসজিদে নবীতে পড়ছে সালাম দিয়া ক্লান্ত হয়ে ঘুমায় গেছে স্বপ্নে হুজুর সপ্তাহ দেখাই আবু আমি পাঠাই নাই পাঠাই নেন অথচ বেলালকে দরখাস্ত করতেছে বেলাল আসো আমাদের বেয়ার হচ্ছে না করে নাই যদিও কবর দামেশ কে সাড়ে তিন হাজার চার হাজার কিলোমিটার দূর জমিন মোহাম্মদ রসুল্লাহ থেকে তাকে দূরে করতে পারবে না পারেও না না কেমতের দিন তার পায়ের নিচের থেকে সবাই আর হাইটা যাবে সবার কাছে আল্লাহ আমন ল সর্বপ্রথম বেলালের কাছে আল্লাহ দরখাস করবে আজ দিন বেলাল বেলাল আমাদেরকে আসান শোনাও না লাল উঠের উপরে দাঁড়ায় আগাম দিলে শুনবে সারা দুনিয়ার মকলুক ইনবে এই লেগাম কার হাতে যাবে উপর থেকে আওয়াজ আসবে আইনা বেলাল বেলাল কোথায় তুমি ধরো লেগামকে আর টানো জগ্নাতের দিকে মেরে ভাই মেরে ভাই যদি বেলাল আগে বাড়তে পারত না ঠিক কে ঠিক না হ্যাঁ কিভাবে বাড়ছে আর বেলাল চলত আমাদের মানব মর্যাদা আমাদের কদ্র কিমত মালেক কায়ে কাছে ইমান আর ইমানি মেহান্ন ভিতরে আমল আর আমলি মেহান্ন ভিতরে এই জন্য ওনাদের জিন্দি লাগছে তো ইমান আর ইমানি মেহেন আমল আর আমলি মেহান্ন জিন্দি রাখছে হায়াতের জিন্দগি লাগছে চল লাগছে জান চান চল লাগায় দিতে চান চান কি করছে লাগায় দিতে চান আর কি লাগাইছে মাল ছে মাল জল লাগাইছে মাল ছে হাতে জিন্দগি লাগাইছে আল্লাহ মাল এরকম দেওয়া দিতে এরকম দেওয়া মুসলমানের মাল মুসলমানের উপকারী কাজে লাগা দাও জাকাতেনেওয়ালা কেউ নেই মাল এরকম দেওয়া দিচ্ছে বদলায় এরকম চান দিচ্ছেন দিল দিয়া বলবো বলে দিল দিয়া হারাম বইলো না এরা মরছে কি হয়েছে এরা দুনিয়ার পোশাক তোমাদের হাতে দিয়া চান্নের পোশাক করে চলে গেছে পোশাক তোমাদের হাতে হায়াতের আল্লাহ হায়া চিরঞ্জিত বানা দিতে আল্লাহ চির জীবিত বানা দিছে জিন্দগির বদলায় দুনিয়ার জিন্দগির সামান্য জিন্দগির বিনিময় আখেরাতের জন্নাতের জিন্দগি দুঃখা যেতে না হয় যে আল্লাহ রাজি হইলো কি হইলো না জানি না কবরে চলে যাবো এই জন্য আল্লাহ বিশাই বলে দিতেন আমি রাজি আমি রাজি আমি রাজি আমি রাজি মেরে ভাইও মেহান্নে লাগবো না তো নিশা কাটবে না নিশা যে নিশার কথা বলা হইতে। সবাই নিশার পিছনে নিশাগর মতো দৌড়াইতে মেহান্নার থেকে তরিকা বলা দিয়া গেছেন তোমরাও যদি উনাদের মতো চাও অল্লা দিন একটা দাউ হুম বেস্তান্লা যে তাদের পথ অনুসরণ করবে আমি এরকম জালিনুবাবুল হাদিফ আল্লাহল হাসিফ এই কিতাবের ভিতরে রাখছেন আমর মারু যে ইমানই মেহান্ন করবে ইমানের মেহনত করবে ইমানই মেহনত করবে আমলের মেহান্ন করবে আমলি মেহান্ন করবে তাকে যখন কবরে দিবে কবর প্রথম তার সাথে মজা করবে মা তোমাকে আমি একা একের ঘর আনা বাইতুল দুলমা আমি অন্ধকার ঘর আনা বাইতুল ওয়াকশা আমি ভয়ঙ্কর ঘর আনা বাই তুর আমি কীড়া মাকড়ের ঘর তোমাকে কে আমার থেকে তোমাকে কে আমার থেকে দুকায় রাখতে কবরওয়ালা মুসকি মুস্কি হাসবে আর বলবে তোমার ধারণা কি আমি তো দুনিয়ার থেকে আসছি আমার ব্যাপারে তোমার ধারণা কি তুমি কাকে কি শুনাইতেছ কবর তখন বলবে ইদান পত্নী তাইলে আমার প্যাট এখন সবুজ শ্যামল হয়ে যাবে তোমার শরীর নূরে নুরানি হয়ে যাবে রু কোটায়ু রু হু হুক হুকাইল আল্লাহ তোমার রু আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তোমার ব্যাপারে মাপ চাই আরে ধরে রোস্তরে ধরে রোস্ত এটি তো এক রাস্তা এটার পিছনে তাহলে একরাম দৌড় লাগাইছিলেন আর যা বলা হয়েছে তা অর্জন করে দুনিয়ার থেকে বিদায় নিতেন এই একই রাস্তা যেটাকে আল্লাহ ঘোষণা করতেন যদি বুঝে আয়সা থাকে তাই এই মজমা উঠা উঠি করি যদি বুঝে আইসা থাকে এই মজমার থেকে কে আছে আমার কাছ থেকে সাথে করতেন আর ওনাদেরকে দিতেন তো সে নকদ নকদ দাঁড়াই যে আমি এখন থেকেই পক্কা নিয়োগ করলাম আমি নকদ চিল্লা তিন চিল্লার জন্য তৈরি দাঁড়াই দাঁড়ায় রে হিম্মত কে কে তৈরি তিন চিল্লার জন্য দাঁড়াই নকদ দাঁড়ায় দাঁড়ায় হিম্মত করি হ্যাঁ তখন শুনছি এখনো সুনামের পালা দাঁড়াই হিম্মত করা নকদ কে তৈরি কে তৈরি নকদ চিল্লা তিন চিল্লার জন্য দাঁড়ায় যাই দাঁড়ায় যাই মেরে যে যত আগে দাঁড়াবে আমার থেকে এক সেকেন্ড আগে যে দাঁড়াইছে তাকে আমি জীবন ভর পারবো না উনি দুনিয়ার হিসাব করছে বলছে আব তুমি দুনিয়ার হিসাব করো দুনিয়ার হিসাব ওইখানে চলে না ওইখানে আখেরাতের হিসাব হয়ে গেছে তুমি পাঁচশো বৎসর দেরি করছ তাই আমার থেকে একটা দাঁড়াইছে আল্লাহ কি বলতেছে আল্লাহ দেখতে আল্লাহ না বেরুন আল্লাহ দেখতেছে আমরা কি করতেছি টাকা দাঁড় উপরে দাঁড়াই দাঁড়ায় দাঁড়া যাই হিম্মতপুরি দাঁড়াই যে নবদ নগদ কে চিল্লার জন্য তৈর আছে দাঁড়াই দাঁড়ায় আরো দাঁড়াই আরো দাঁড়াই এই দিক থেকে দাঁড়াই এই দিক থেকে যায়, অনেক তাস্কির আছে আজকে অনেক তাস্কিল করতে হবে বয়ান কম তাস্কির লম্বা বলি আরো বলি দাঁড়ায় যাই এই পাশ থেকে দাঁড়াই বারিন্দার থেকে দাঁড়াই বাহিরে যারা আছে এরা ভিতরে এসে দাঁড়ায় দাঁড়ায় যায় মেরে রেস্ত দাঁড়ায় যে আল্লাহ খুশি হয়ে গেছে দূতালায়ও দাঁড়ায় দোতালায় একজন যদি তস্কিরওয়ালা থাকে সেও দূতালায় লেখক যে কেনা নগদ দাঁড়াইতেছে আল্লাহর রাস্তায় আল্লাহ দেখতেছেন লেখা হয়েছে নাম বলি ভাই নাম বলতে থাকি আব্দুল আব্দুল গফুর ভাই আল্লাহ কবুল করুক হাসান করুক সহজ করো আল্লাহ আরো বলি ভাই আরো বলি আরো বলি ভাই আরো আরো দাঁড়াই হ্যাঁ ভাই আরো দাঁড়াই নকদ চিল্লা তিন চিল্লার জন্য সবার ঘরে এই ফেরেসটা আসবে বলি ভাই বলি তী একজন দাঁড়ায় আখার জন্য তাইলে অল্প সময় হয়ে যাবে উঠা না করি মেরে দোস্ত উঠা উঠি না করি তশ্কিলের সময় আল্লাহ উঠা উটি পছন্দ করেন না আমার কারণে যদি কেউ উঠা যায় দেখা দেখি তাইলে এটার অভাব আমার উপরে আসবে এই জন্য উঠা উঠি না করি এখন তো ফেরেস্তারাও দেখতেছে এখন কোন রাত্রি চলতেছে জুমার রাত্রি না জুমার দিন হুজুস ইসলামের কাছে উম্মতের আমল নামা পেশ হয় ঠিক না সত্য জুমার রাত জুমা শুরু হয়ে গেছে না সূর্য ডুবো জুমা শুরু আচ্ছা বলেন আজকে রাত্রি হুজুর ঠিক না হ্যাঁ যে নাম দিবে আর দাঁড়াবে এর আমল নামাও তো আজকে রাত্রি পেশ হবে এক সপ্তাহ পর তো না আজকে রাত্রি তো পেশ হবে আর হুজুর যখন দেখবে সেনি কাছ থেকে অমুকের ছেলে অমুক অমুক গ্রাম ওই জায়গায় সে আমার ইমান হোক ইমানই মেহানের দিল খুশিতে বাগবাগ হয়ে যাবে না হবে না আমরা চাই না দিল বাগবাক হোক যদি চাইতেলে পয়সা আসেন কোন দুঃখে কি মতো দাঁড়ান না আমি নগদ করা জুমার দিব আপনি তৈরি হয়ে নগদ চিল্লার জন্য আসবেন এরকম কে কে আসেন দাঁড়ান তো এক সপ্তাহ সময় দিলাম আগামী সবে জুমায় আপনি চিল্লার জন্য তৈর হয়ে আসবেন এরকম কে কে দাঁড়ান এইবার তো একটু লম্বা টাইম পাইলাম এক সপ্তাহ তৈরির জন্য এইবার দেখি এইবার দাঁড়াই একটু তাড়াতাড়ি দাঁড়ায় যে মেরে দোস্ত দাঁড়াই না দাঁড়াই হিম্মত করে এক সপ্তাহ আগামী সবে জুময় আপনি তৈয়ারি করে এখানে মার্কাজে আসবেন আর এইখান থেকে কাকড়ায় চলে যাবেন দাঁড়ান ওইখানেও নাম আসে আলহামদুলিল্লাহ আর বলি আর বলি এক সপ্তাহ হাতে টাইম পাইলেন আপনি আপনারা মনে হয় প্রথমেই খায়াতেন যে না দাঁড়াবো না বলি ভাই বলি এক সপ্তাহের মধ্যে যারা তৈর হয়ে আসবো বলি হিম্মত দাঁড়াই এক সপ্তাহ পর দাঁড়াই করে দাঁড়াই ভাই এক সপ্তাহ কি বলেন হুজুর সাল্লাহ সাহাবি কে বলতেছে সকাল যদি পাইছ তো সন্ধার আশা আর করোনা সন্ধ্যা যদি পাইলা তো সকালের আশা করোনা কি করবো দৌড়াও ফালা তুমি জানো না মৌ তোমার দুয়ারে কখন আসবে এই জন্য হিম্মত করে দাঁড়াই না বেরোনো দেখ লেখতে তো কোন অসুবিধা নেই কি বলেন এরাধা করতে তো কোনো অসুবিধা নেই কি ফেনি মার্কাস থেকে পুলিশ পাঠাবে যারা নাম দিলে এক সপ্তাহের ভিতরে তৈরি কি বলেন না রেপ পাঠাবে হিম্মত করেন না উঠা উঠি না করি ভাই করেন হিম্মত করে দাঁড়ান আরো বলি আরো বলি এর উপরেই দাঁড়ায় ফটাফট দাঁড়ায় দিনের টাকা যায় দে আল্লাহ পছন্দ করেন না দিনের টাকা দায় আল্লাহ দের পছন্দ করেন না ওই ব্যক্তিদের উপরে আল্লাহ খুশি যদি যাইতেও না পারে তারপরও দিনের টাকা দার উপরে লাভবাহিক বেলা দাঁড়া যায় আরো বলি আরো বলি ভাই উঠা উঠি না করি আচ্ছা বলেন তো বাদ দিলাম এটাও রোজার আগে কে কে চিল্লা তিন চিল্লার জন্য তো আর চেহারা দাঁড়ায় জানতো রোজার আগে যে আমরা চিল্লার তিন চিল্লার জন্য যাব। উপরে নিচে রোজার আগে এরা রোজার আগে বাহিরে ভিতরে সব এদের জন্য যদি এই বাম দিগের সাইডকে খালি করে নেওয়া হয় আর সবাই যদি বাম সাইডে চলে যাওয়া হয় আর বাকি সাথীরা যদি ডাইন দিকে চেপা যাওয়া হয় তাইলে এদের হালকা হওয়ার তর্তীপ কোন হালকার কোন থানার এই হিসাবে তর্তিপ হওয়া সহজ হবে তারপরে আপনারা হালকা থানা হিসাবে কাগজ ছেড়া দেন এরা কাগজ পুরা করে আপনাদেরকে জমা দিয়া দিবে যারা রমজানের আগে কিনা আসে ঠিক আছে যার জায়গা যেখানে চিনা আসে সে ওইখানে বসেন আপনাদের ভিতরে কাগজ ছাড়া কেউ বাহিরে না যাই বাহিরে না যাই বাহিরে না যাই এটা কিন্তু পুরো আহান্ত স্কিল রোজার আগের খুরুজ হালকাওয়ার বৈশা যান যার যেই জায়গায় জায়গা ওই জায়গায় বৈশা যাই কাগজ ছেড়া দিয়ে আপনারা কাগজ পুরা করে এখানে জমা দেওয়া দেন হালকালা ভাই হালকাবা হালকাবা হালকাই চলে যাইবেন ওখানে কর হেগা